পিস টি বংলা দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের আজকের আয়োজন উপভোগ করার জন্য দূরদর্শনের সামনে অবস্থান করছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও ধন্যবাদ আমরা আপনাদের সামনে ইসলামী আঁকিদা এই বিষয়ের অনেকগুলো পর্ব উপহার দিয়েছি ইসলামী আঁকিদা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা ইতিমধ্যে আপনারা উপলব্ধি করেছেন আসুন আজকে আবারও এরই আলোকে আকিদাকে সুসংহত করার জন্য যে সমস্ত বিষয়ের উপরে ইমান আনা অনিবার্য সেই বিষয়গুলো আমরা আলোচনা করব অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় শুরুতুল ইমান ইমানের শর্ত সমূহ কী এগুলো আমরা জানব আজকে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনার আলোচক হিসাবে যারা আমাদের কাছে এসেছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম আল মাদানি এবং আরও রয়েছেন শেখ মাহমুদুল হাসান এবং রয়েছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম আমরা প্রথমে এই শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালামের কাছে যাচ্ছি যে শেখ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ব্যাপারে আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আম্মা বাদ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা যেতে পারে এই বিষয়টা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালেমা অর্থাৎ ইসলাম গ্রহণের যে ক্যালেমা লাহা ই এই ক্যালেমার পূর্বে এই বিষয়ে জ্ঞান অর্জন করা খরচ এটাকে যেমন আমাদের আজকের উপস্থাপক সাহেব বলেছেন শুরুতুল ইমান ইমানের শর্তাবলী এটাকে আরও শিরোনাম দেওয়া যেতে পারে লাহা ইল্লার শর্তাবলী যেই ক্যালেমা পাঠ করে আমি ইমানদার হব ইসলামে প্রবেশ করব তার শর্তাবলী আরও আমি বলতে পারি সুরুতুল ইসলাম ইসলামের শর্তাবলী এটাকে বুঝার জন্য আমি কিছু আমাদের নিকটে বোধগম্য উদাহরণ সেট করতে চাই তার কারণ এই বিষয়টা যদিও আমরা খুব সহজভাবে উচ্চারণ করছি কিন্তু বলা যেতে পারে আমাদের বাংলাদেশের বা ভারতবর্ষের প্রেক্ষাপটে এই বিষয়কে এলিম প্রচার নেই বললেই চলে তার কারণ আমরা দেখি শুরু সালাত সালাতের শর্তাবলি সালাত হবে না উজু না করলে সবাই বাধা দিবে না না না না উজু না করে আপনি সালাত পড়তে যাচ্ছেন কেন কেন আমি যদি বেলা এগারোটার সময় জোহর পড়ি তাও নিষেধ করবে যে আপনি এই সময় জোহর পড়বেন কি করে অর্থ তো হয় অথচ আমাকে আগে ইসলাম ঠিক করতে হবে মুসলিম হতে হবে তারপর আমার ওপরে সলাৎ ফরজ এবাদত ফরজ হওয়ার শর্তাবলীর মধ্যে একটা ফরজ হলো মুসলিম হইতে হবে তারা কিন্তু ক্যালেমার এই সংশ্লিষ্ট শর্ত গুলো এগুলোকে অর্থের অন্তর্ভুক্ত বলতে পারবো আমরা জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞানের অন্তর্ভুক্ত প্রথম এবং প্রধান বিষয় হলো এই কালেমা উচ্চারণ করতে বলেছিলেন কিন্তু ওরাই বুঝে গেছে যে এই কালেমা পড়লে আমাদেরকে এই ছাড়তে হবে ওরা নিজেরা ব্যাখ্যা করেছে রসুল বলছেন সাল্লাম পড়ো ওরা বলছে এইগুলো ছাড়তে পারব না আমরা কি জ্ঞান তারা বলতো কিলা যখন বলা হতো বল তখন তার এস্তাক বিরুন অহংকার করত আর কি বলতো আলিহা তেনি শাহুন আমরা একজন পাগল কবির কারণে আমাদের উপাস্য গুলো মাবুদ গুলোকে বাদ দিবেন এরকম আটটি মতো শর্ত রয়েছে যেগুলো কাফেররা বুঝেছিল কিন্তু আমরা মুসলিম আজও যদি অর্থ এভাবে বুঝতাম হয়তো শতকরানব্বই জন রিজাইন দিয়ে যে আমি ইসলামে থাকবো না এই ইসলাম আমার থাকা সম্ভব তার কারণ আমার এই এই দরকার এরকম অনেকে না বুঝার কারণে আমরা মুসলিম আসলে আপনার এই কথাটা এমাম বখারি রাহেমহার ওই একটা অধ্যায় অনুচ্ছেদের উপরে খুব নির্ভর করে যে এমাম বখারি রাহেমহল্লা তার এলম অধ্যায়ে একটা অনুচ্ছেদ উল্লেখ করছেন কাবলাল আমালে। কথা এবং কর্মের পূর্বে এবং জিনিসটা জানতে হবে নিজের জানতে হবে নিজেকে জানতে হবে তাহলে আমি বলতে পারবো তাহলে আমি করতে পারবো আর এই কথাটাই আল্লাহতালা বলেছেন যে इल्ला। इल्ला तुम्हें करो तुम्हें छाड़ा महबुद नहीं कथा टाइम आरबे लोकर बुझे जख रसुल्लाहल्लम बोलेंलाह्लाह बोलो তখন তারা বলে উঠল। যে পাগলের কথা শুনে আমরা মূর্তি পূজা ত্যাগ করবো যেটা করে আসছি এটা তারা একবার খোলাখুলি বলেছে যখন রাসুল সাল্লাহাল্লাম মাঝে মধ্যেই তাদেরকে এই কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন তারা এক পর্যায়ে বললো আজাল আলিহতা এলাহান যে এই কালেমার অর্থ হলো যে আমাদের কাছে যত মাবুদ আছে সব পরিহার করতে হবে বলতে বলাতেই তারা ধরে নিল অথচ রসম্লাম তাদের কাছে উপলব্ধি করার কথার জন্য আল্লাহ নির্দেশম একটি নির্দেশ এটাকে উপলব্ধি করতে হবে যে আমার কাছে কি চায় কারণ এটা শুধু শব্দের নাম নয় যে এটা শব্দ জানলাম আর এটার অর্থ বুঝলাম আরো অনেক কিছু চাওয়া পাওয়া আছে এবং সেটাকে উপলব্ধি করার মাধ্যমে একজন একটা স্লোগান একটা একটা পরিবর্তন বিপ্লব এবং পৃথিবীকে সকল অন্যায় অনাচার থেকে এই শব্দই বিরত করেছে কারণ এর ভিতরে গভীর মর্মার্থ আছে আর এই মর্মার্থটুকু উপলব্ধি করা ইমানের প্রথম এবং প্রধান শর্ত সেটা হলো কি যেহেতু প্রথম শর্ত প্রধান শর্ত তাহলে আল্লাহ বলছেন ফা আল্লাহিল তুমি জানো আমরা তো সবসময় লাই বলি কিন্তু কি আমি জ্ঞান অর্জনের মধ্যে তালিকায় সবচেয়ে প্রথম যে বিষয়টার জ্ঞান অর্জন করো সেটাই হলো এই কালেমা কারণ কালেমার গুরুত্ব ফজিলতের মধ্যে আমরা জেনেছি যে এটা আসমান জমিন এবং যা কিছু আছে ধাপে ধাপে যাবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন কালেমার ব্যাখ্যা বা সুরুতুল ইমানের এই যে প্রথম শর্তটি কি জানা আমরা বিরতির দারো পৌঁছেছি সুতরাং স্বল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ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 ইসলামের নারীর মর্যাদা বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে देख सत्य उन्मोचन परवर्ती अनुष्ठान पिस আমরা যে পর্যায়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে সকরম যে কথা আপনি বলছিলেন এই কালেমার যে অর্থ করা হয় সঠিক অর্থ একটা কিন্তু বেঠিক অর্থ প্রায় সাত আটটা সমাজে প্রচলিত আছে বেঠিক অর্থগুলো ভুল অর্থ ভুল অর্থ থেকে ভুল ইমান থেকে ভুল ভুল আমল এটা হইতে বাধ্য সিরিয়াল তো বেঠিক অর্থগুলোর মধ্যে আমাদের সমাজে যে পাওয়া যায় বেঠিক অর্থগুলো সেটার বলার আগে সঠিকটাই আগে বলি সঠিকটাই একটাই একটা হলো রসুল্লাহ নিজে অর্থ করেছে। আর একটা হল আরবিষী আলেমগন একটা আল্লাহ রসুল করবেন এটা দেখা যাচ্ছে আল্লাহ রসুল কোন হাদিসে বনিয়াল ইসলাম ও আল্লাহ সাহাজতাহ বলছেন হাদিসে জিবরিলের মধ্যে তাই বলেছেন কিন্তু আরবির হাদিস বেদুন পল্লীবাসীর তার সাথে কাউকে শরিক করবে না এখানে আরেকটা অর্থ সেটা হলো এটারই সমতুল্য সেটা হলো আরব দেশের মোটামুটি সব কিতাব পর্যন্ত এই তর্জমাটা এই হাদিসের নিরিখেই তারা করে থাকেন সেটা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো এই প্রকৃতটা জড়িত না করলে কিন্তু লাই লাহিল অর্থই হবে না তার কারণ কোরআনের বহু আয়াত অস্বীকার করা হবে কোরআনের মধ্যে আল্লাহ তো বড় কথা হল অপ্রকৃত মিথ্যা বাতিল অনেক মাবুদের তালিকা দিয়েছে নুহের নম্বর আয়াতে ওয়াদ সুয়া পাঁচজন ইলাহ। কম বিভ্রান্ত কম এদেরকে আলিহা বলতো ইলাহ তো এক বচন আর এদেরকে আলিহা বলেছিল খবরদর তোমরা তোমাদের মাবুদ গুলোকে ছেড়ে দিয়ে না এই নুহের কথা শুনো কারণ খুব সামান্য আলেমই তারা আমানত রক্ষা করেছিল তওরা তিনজিলের এই আল্লাহ ঢালাও ভাবে বলেছেন লিল আকসের হক মলকুল অধিকাংশের জন্য তারা রব এবং মাবুদ সেজে ছিল এই রব এবং মাহবুদ গুলো যে আল্লাহ বললেন তো অবশ্যই তা আসে বাতিল মাহবুদ তো হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবতা এই যে বলা হচ্ছে এই যে কোনুদ নাই কোনুদ নাই এক শব্দে আমি কালেমার যে যথার্থ অর্থ মর্মার্থ আমি কিন্তু স্বীকার করে নিলাম আর এর সাথে সাথে তাহলে বাতিল মাহবুদ আর নাই বাতিল মাবুদের অস্বীকার করা হয়ে গেলো আর যদি আমরা বলি আল্লাহ বেজি কোনো মাবুদ নাই তার মানে এই বাতিল মাবুদের যে তালিকাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আমি স্বীকারই করলাম শ্রোতা দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আজকে সংক্ষেপে আমরা ক্যালেমার মনে পড়ল সেটা হয়তো আমরা দর্শকদের সাথে শেয়ার করতে পারি হজরতাল ইসলামের যে যুগে মানুষ পাঁচটি ইলাহ কে সাব্যস্ত করেছিল বা তাদেরকে তারা করতো হজরত আব্বাস এই আয়াতের ব্যাখ্যায়িতাব এই পাঁচজন কারণে আমরা সিডিকে দিকে যেতে পারি সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি এই পাঁচজন এবং এবং কিভাবে স্মরণ করবে স্মৃতি চারণ করো ফটো নির্মাণ করো ভাস্কর্য নির্মাণ করো এবং এক জেনারেশনের কাছে এসে বললো সেগুলোকে সামনে রাখো অথবা তো মনে থাকবে না এবং সেগুলোকে প্রতিস্থাপন করলো আরেক সর্বশেষ জেনারেশন বললো এই পাঁচজন কিভাবে অত্যন্ত ধার্মিক বুজুর্গ ব্যক্তি কিভাবে মূর্তিতে রূপান্তরিত হয়ে গেলো পরিণত হলো এবং এটা কিন্তু একটা শেখার বিষয় কি পর্যন্ত মানুষ জানার বিষয় বিষয় যে অনেক সময় বড় বুজুগ ছিলেন শূন্য অনুযায়ী চলতেন কিন্তু মারা যাওয়ার পরে ভক্তি করে কবর কবরকে ঘর বানিয়ে ফেললো আল্লাহ লোকের সূচনা এই ভক্তি থেকে আস্তি থেকে প্রকৃত অর্থে বুঝতে হলে আমাদেরকে এই ঘটনাগুলো জানা মানে অর্থ। जख स्पष्टी जतर सामने मुस्लिम भाई बोनर सामने तक तरह आकटा जिनि स्पष्ट हो जाके पृथिवीते जरा जिकिर नामे धर्म नामे शुदू लाइला शुदूल्लाह यारा जिकिर कराओं अंतर्भुक्त जरा यह लाइला अर्थ जाने वाक्य जत पूछे त्य प्रकृत महबूद आल्ला कथा निश्चित भाव सम्मानित दर्शक मंडल अवगत कराते चाहिए जरा पृथ्वी तिकिर नाम शुद् ला इलाहा शुदूल्ला शुद्ध आल्ला तला इल्ला अर्थ जाने তারা নিশ্চিত এই অর্থ থেকে দূরে আর তারা ওই কথাটাও জানে না যেখানে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আব্দালে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাহাই রাসুল সলা সাল্লাম এই কথাটা ওখানেও বলেছেন যে তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে স্মরণ করাও লা লাকেন্লা तुम्हारा तुम्हारे ममर्ष व्यक्ति के स्मरण कराओ लाइला बोझा जाति ए के पूर्ण भाव पढ़ते शिख् से ही लाइल आहिल्लाह सम्पर् किस बुझे और जरा असम्पूर्ण भाव ए के पढ़े बाहर निश्चित लाइल आह्लाह अर्थ जाने সত্যিকারী জানতো তাহলে তারা কোন যুক্তিতে এদের মূর্তি বানাইতে সক্ষম হইল বলল যে এরা এরা তোমাদেরকে উপদেশ দিত ধর্মকর্ম করার জন্য প্রেরণা দিত তোমরা ভালো ছিলে ধর্মের প্রতি বেশ তৎপর এখন দেখা যাচ্ছে শিথিল অবস্থা তো যুক্তি দেখাইলো যে তোমাদের জন্য যদি ওদের রূপচেহার প্রতিকৃতি মূর্তি বানিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের আগের মতো ধর্মীয় প্রেরণা ফিরে আসবে সব উপদেশগুলো মনে আসবে তোমাদের তখন তারা সন্তুষ্ট হলো এই যুক্তিতে এবং ঠিকই তাই হলো যেই যুক্তি দিয়ে মূর্তি তৈরির অনুমতি নিল সেই কাজী হলো কিছুদিন তাদের ধর্মীয় প্রেরণা ফিরে আসলো কিন্তু তার উদ্দেশ্য কিন্তু দেখছেন শর্তের সাথে মিলে গেছে এগুলোর পূজা করা হয় নাই যখন সম্মান শ্রদ্ধা ভক্তির মধ্যেই তারা তখন এবাদতির মাটিতে চালু হয়ে গেল আমরা বুঝতে পারলাম তাহলে এলম না থাকার কারণে বা কালিমার সঠিক অর্থ না জানার কারণে আমরা কীভাবে অজ্ঞাত সারে সিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাই আসুন আমরা প্রত্যেকটি বিষয়ে সঠিক ইলম হাসিল করি তাহলে সিরিখ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ মোহন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকত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 Muhammadun, Rasulullah الله Ridaqa, ya Allah Ante al-Rahimu, ya Allah Abney ataka, ya Allah Ante al-Karimu, minka al-Apa'u, ya Allah Ante al-Azimu, ya Allah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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রিয়ান ব্যাংক কোয়ার্টন কোর্ট 48 গ্যালথর রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজেবি ডাবল টু আইবিএন জিবি52 এলওআইডি 3096340102492 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার